লা মানবতার সমাধান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 কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের শরিক হয়েছেন যারা আমাদের সহযাত্রী হয়েছেন আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের সহযাত্রী হিসেবে কবুল করেন ইনশা আল্লাহ আলমিনিয়া রব্বাল আলমিন আমার প্রিয় ভাই বোনেরা যারা টেলিভিশনের পর্দা এই মুহূর্তে আমাদের সঙ্গে শরিক হয়েছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা সুরাত থার্টি ওয়ান একত্রিশ নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করছি এবং আলোচনার বিষয়বস্তু হল কবিরা গুনা থেকে ফিরে থাকলে আল্লাহ করে কবিরা বলা হয় আমরা যদি জানি তাহলে আমরা অ্যাভয়েড করতে পারবো সেজন্য আমরা এটা আলোচনা করছি আসুন আল্লাহর আয়াত আবার তেলাওয়াত করে নিজ সমিল্লাহম নির কুম দুং করিম হে মানুষের যদি তোমরা। बड़ो बड़ गुणा जेगुलो तुम्हारे निषेध करो आल्लाब एवं तुम्हारे सम्मान जनक जगत सम्मान संगे प्रवेश कर निषेध कर नबी जेगुलो निषेध करबीरा गुणा बोले आगे इपिसोडे आलोचना कराटा ध्वसकारी विषय कथा नबी सल्ला आलहीसलम जार मध्य आल्लर संगे सरा रही जार मध्य रही युद्ध मैदान पाली आसा जार मध्य रही जदुर कथा जार मध्य रही चूर कथा एरक विभिन्न इम्पोर्टेंट सातटा विषय कथा आल्लाबी तार मध्य रही है जेम भाव सूद खावा एतिमर माल अन्या भावे भक्षण और কোন অপবাদ দেওয়া এই গুলুল অর্থ হলো গণিমতের মালের মধ্যে খেয়ানত করা না বলে কোন জিনিসকে নিয়ে যাওয়া আর রহমতুল্লাহ আলহি বর্ণনা করছেন যে আব্বাস তিনি যেহেতু বলল। যে হজরত যে সাতটা কবিরা যেগুলো আল্লাহ রব আলিন থেকে উল্লেখ করা হয় এই সাতটা কবিরা গুনা কি তখন আব্দুল ইবনে আব্বাস বলেছেন না কবিরা গুনার সংখ্যা তো আসলে সাত না আর সেজন্য বোঝা যাচ্ছে যে এমনকি এই কথা বলা হচ্ছে যে তাহলে আন্না আব্বাস এক ব্যক্তি এমনি আব্বাস রাদ জিজ্ঞাসা করলেন কি জিজ্ঞেস করলেন কামিল কাবাই কবিরা গুণার সংখ্যা কত এটা কি মাত্র সাত তখন তিনি কি বলেন কলা হুন্ডেন কিন্তু সাতটা এই জন্য কথা বলা হয়ে থাকে সুন্দর কথা বলেছেন রাহেমাল আব্বাস আব্বাস রাহাকে আল্লাহ করুন তিনি থাকে না যদি একাধারে একই গোনা বার বার বার বার বার বার বার বারবার করতে থাকা হয় তাহলে এটা সগীরা থাকে না এটা কবিরা হয়ে যায় আর তিনি এ কথা বলেছেন একেবারে যদি জাহান্নামের কথা যে গুনার ব্যাপারে বলেছেন অথবা বলেছেন আও অথবা আল্লাহ তার উপরে রেগে যান কথা বলেছেন অথবা কিসের কথা কথা বলেছেন কোনটাকে বলা হয় প্রত্যেক জিনিস কোন জিনিস আল্লাহ সুহান হওয়া হয়েছে যার দ্বারা ফাহুয়া কাবি রতুন এটা হলো কাবিরা আর কবিরা গোনা যারা করে তাদের সাজাটা কি হবে এই সাজার আলোচনাটা আমরা ইনশা আল্লাহ একটু পরে এর আগে আমরা দেখি যে অন্যান্য যে সমস্ত ওলামাইকেরা কবিরা গুনাগুলোকে লিস্ট করেছেন তারা কোন কোন বিষয়কে লিস্ট করেছেন আমরা এরকম কিছু দেখি বিভিন্ন ওলামাইকেরা আমি এইভাবে কথা বলেছেন ইমামুল হারামাইন জুয়াইন রহমাতুল্লাহ আলাইহিনী করেছেন কাজী তিনি বলেছেন বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন আমি আপনাদেরকেল তিনি যে কথা বলেছেন সেই ব্যাপারে আমি আপনাদেরকে বলি কবিরার কতগুলো তিনি বিষয় নিয়ে এসেছেন এবং এরপরে একটা একটা একটা একটা করে কবিরাগুনা কোনগুলো তার একটা লিস্ট করেছেন আর আপনারা সবাই ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাহের একটা আছে কবিরা গুনার কিতাব সেখানে উল্লেখ করা হয়েছে আমরা কয়েকটা পড়ি আপনাদের জন্য তাহলে সুবিধা হবে কতলুন হক অন্যায় মানুষকে হত্যা করা কবিরা গুনা বেবিচারি কবিরা কবিরাগুনা। ওয়াল লেওয়াত যেটা এটাও কবিরাগুনা সরবুল খম আপনার মদ খাওয়া কনজিউমিং অ্যালকোহল এটা হলো আপনার কবিরাগুনা। গুনা চুরি করাটা আপনার স্টিলিং এটা হলো কবিরাগুনা। গুনা ও আফজুল মালি গসবান জোর করে ডাকাতি করে আপনার কোন জায়গা থেকে হাইজ্যাক করে মানুষের জোর করে মালামাল নিয়ে যাওয়া এটা হলো কবিরাগুনা ওয়াল কসফু কাউকে অপবাদ দেওয়া এটাও কবিরা এটা নারী হোক অথবা পুরুষ হোক আর এর সঙ্গে সঙ্গে আরো যেগুলোর কথা বলা হয়েছে রমাদান মাসের দিনের বেলা কোনো ওজোর সাড়া রোজা ভেঙ্গে ফেলা এটা কবিরা গুনা বলিয়াম আল ফাজেরা অন্যায় কসম খাওয়া বকত ওর রাহেম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কবিরা গুনা অবৈধ হওয়াটা কবিরা গুনাফ আর ময়দান থেকে প্রাণের ভয়ে পালিয়ে চলে আসা এটাও কবিরা গুনা মাল খেয়ে ফেলা কবিরা গুনা তুফিল কাইলি ওয়াল ওজনে আর আপনার যখন কোনো জিনিস ওয়েট করে দেওয়া হয় ওজন করে দেওয়া হয় অথবা পরিমাপ করে দেওয়া হয় এর মধ্যে খেয়ালাদ করা কম দেওয়া বেশি দেওয়া এটা হলো কবিরাগুনা। গুনা ও তকদিমসাল আলা ওয়া নামাজের ওক্ত আসার আগেই নামাজ পড়ে ফেলা কবিরাগুনা। আন গুনাহা বেলা ওগেরেন ওজোর ছাড়া নামাজের নিয়ে যাওয়া। কোনো ওজোর ছিল না ইচ্ছা করে নামাজ এক নামাজ অন্য নামাজের ওক্তে নিয়ে পড়া ও দরবুল মুসলিমে বেলা হাকেন কোনো মুসলমানকে উইদাউট এনি রিজন প্রহার করা তাকে পিটানো ওয়াল্কাদিবো আলা রসুল্লাহ সাল্লাহ আলাইহিহি ও আমাদান আল্লাহনবী সাল আলহিহি ওয়াসাল্লাম উপরে মিথ্যা আরোপ করা আল্লাহনবী বলেছেন কথা বলে দেওয়া অথচ আল্লাহনবী এ কথা বলেন নাই ওয়া সবু আসহাবিহি রসুল্লাহ সাল্লহি ওয়া্লামে সাহাবিদেরকে গালাগালি করা এটাও কবিরা গুনা ওয়া কীতমানুসাদি বিলা আজরেন ওজোর ছাড়া কোনো হক আপনি জানেন সাক্ষ্য আপনার কাছে আসে আপনি এটাকে গোপন করলেন বা অন্য কথা বললেন এটা আপনার জন্য কবিরা গুনা ওয়াখজুর রেশা আর ঘুষ নেওয়া ঘুষ দেওয়া এটাও কবিরা গুনা ওয়ালুবাইনার রিজাল এবং পুরুষ নারীর মধ্যে এটা গণ্য গণ্ডগোল লাগানো এটাও কবিরাগুনা সাত আইন্দা সুলতান এবং কোনো প্রেসিডেন্টের কাছে মিনিস্টারের কাছে গিয়ে অথবা কোনো রাজ্য অধিপতির কাছে গিয়ে রাষ্ট্রপ্রধানের কাছে গিয়ে ভালো হওয়ার জন্য সেখানে গিয়ে চামচাগিরি করা বিভিন্ন ভাবে তাদের আপন হওয়ার চেষ্টা করে এটাও কবিরা গুনাম না দেওয়াটা কবিরা গুনাম তর্কুল আমরু বেল মাফিয়ানিল মুন মা আলকরা সামর্থ্য থাকার পরও আমর বেল মাফ নাহিয়ান মনকর সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ এই কাজের মধ্যে লিপ্ত না হওয়া নিসিয়ানুল কোরআন বা আদাতা আলু মিহি কোরআনকে শেখার পরে কোরআন ভুলে যাওয়া ইচ্ছা করে এটাও কবিরা গুনা এরপরে হলো যে কোনো জন্তু জানোয়ারকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলা এটা কবিরা গুনা ওয়া ইমত্তিন আর যদি কোনো মহিলা কোনো ব্যালিড রিজন ছাড়া তার স্বামীর সঙ্গে যদি এক বিছানায় যেতে রাজি না হয় তাহলে সেটাও তার জন্য কবিরাগুনা। কবিরাগুনা কবিরা গুনাহের লিস্ট তো আরও অনেক বড় কিন্তু এর মধ্যে আমাদের সময় হয়ে গেল খানিক্ষণের বিরতিতে যাওয়ার জন্য আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি আপনারা টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন বিরতির পরে আপনাদের সঙ্গে দেখা হবে উই আর গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক অ্যান্ড উইল বি ব্যাক ভেরি ভেরি সুন স্ট্রিন ফ্রন্ট অফ টেলিভিশন স্ক্রিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক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 सहज पंथा अवलमन कर कठिन करो ना सुब निराश करो ना सही बुखारी प्रथम खंड इलम अध्याय हाथी संख्या যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লাহ আসলাম যেই জন্য ব্যবহার করেছি সেজন্য ব্যবহার করতে হবে হুসেন রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর कथाजेर इतिब क्रम विकास परवर्ती अनुष्ठान पिस আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক ব্রেক বিরতির পর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা কবিরা গুনার লিস্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম এবং আমরা বাকিটা কন্টিনিউ করি আবার যদি পুরো লিস্ট রিপিট করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে যেগুলো এখনো পর্যন্ত বলা হয়নি সেগুলো আপনাদেরকে আমরা বলে ফেলি ইনশাল্লাহ আমরা সর্বশেষ বলছিলাম কোন স্ত্রী তার স্বামীর কাছে যেতে অস্বীকার করা ওই এনি ভ্যালিড রিজন রহমত এটা একটা কবিরা গুনা যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া এই কথা মনে করা যে আল্লাহ কোনোদিন মনে হয় আমাদের সাহায্য করবেন না আল্লাহর সাহায্য মনে আসবে না আল্লাহর পক্ষ থেকে আমরা কিছু পাবো না আল্লাহর আমাদের দিকে আসবে না এটা মনে করা সেটাও কবিরা গুনা আর এটা মনে করা যে আল্লাহ আমাদের কখনো পানিশমেন্ট দিবেন না আল্লাহ কোনো সময় আমাদেরকে আজব গজব দেবেন না এরকম রিলাক্স হয়ে যাওয়া এটাও কবিরা গুনা এটা হতেই পারে না আর আলবকি আয়তুফি আহলিল আল আর এটাও বলা হয়েছে যে আহলে আলেম যারা যারা তাদেরকে ও বিভিন্ন বিভিন্নভাবে অপবাদ দেওয়া তাদেরকে ছোটো জ্ঞান করা উল্টা পাল্টা কথা তাদের ব্যাপারে বলা সেটাও কবিরা গুনা আর যারা কোরআন নিয়ে ব্যস্ত থাকে তাদের ব্যাপারেও এই কথা বলা আর এরপরে আরও কবিরার মধ্যে রয়েছে যেমন জেহারটা কবিরা গুনা কোনো স্ত্রীর সঙ্গে কত জেহার করে তার স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করে সেটা কবিরাগুনা। আবু আকরুল্লাহমিল খিঞ্জির আর খিঞ্জির যেটা আপনার পর শুকরের গোষ্ঠ খাওয়া সেটা কবিরা গুনা হল মাইটা কোনো মৃত জিনিস খাওয়া এটাও কবিরাগুনা গুনা মাছের ব্যাপারটা আলাদা মৃত কোনো জানোয়ারের গোষ্ঠ খাওয়া যে কোনো মৃতজ গোষ্ঠ খাওয়া এটা আরাম কিন্তু মাছের মশালাটা আলাদা ইল্লা আন রাতেন তবে যদি কোনো জরুরাতে জীবন চলে যায় এই জন্য খেয়েছে তাহলে এটা ভিন্ন কথা সাথে সাথে আরও যে লিস্ট এখানে এসেছে এখানে ইমাম জাহাবি রহমতুল্লাহ আলহের প্রসঙ্গ নিয়ে এবনুকাসির রহমতুল্লাহ আলহি বলেছেন যে আমাদের উস্তাদ ইমাম আবু আবদুল্লাহ জাহাবি তিনি যেটা উল্লেখ করেছেন তার সংখ্যা সত্তরেরও বেশি রয়েছে আমার ভাইয়েরা আমার বোনেরা তাহলে কবিরা গুণা আমরা সমাজে মধ্যে এই সবগুলো কথা সম্পর্কে আমরা জানি এছাড়াও আরও কবিরা গুনা রয়েছে যেমন গিবাদ করাটা কবিরাগুনা। গুণা গিবতের প্রসঙ্গ এখানে আসে নাই মানে একজনকে গিয়ে এক কথা বলা আরেকজনকে গিয়ে আর এক কথা বলা নবী সাল আলহিম বলেছেন যে নামীমা করে সে কোনো সময় প্রবেশ করবে না জান্নাতে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কবিরা গুণা যে সমাজের মধ্যে কি এটাগুলো কিন্তু আমরা কিন্তু কম বেশি সবাই জানি আমরা যে জানি না তা না কিন্তু এই কবিরা গুণাগুলো থেকে আমরা বেঁচে থাকি কি না সেটা হলো সব থেকে বড়ো কথা এইভাবে আমরা একজন আর ব্যাপারে জানি না কিন্তু আমরা কোনো না কোনোভাবে আমরা এই বিভিন্ন ধরনের কবিরা গুনার সঙ্গে আমরা জড়িত হয়ে গিয়েছি এখন মনে করেন সুদের যে বিষয়টা পৃথিবীতে তো খুব কম মানুষ আছে যারা সরাসরি সুদের সঙ্গে জড়িত নয় আর অসরাসরি ইনডাইরেক্ট তো সবাই আমরা সুদের সঙ্গে জড়িত যে কাপড় আমরা পরে আছি এটা হয়তো যে ইন্ডাস্ট্রিতে তৈরি করা হয়েছে সেখানে সুদের সঙ্গে কারবার করা হয়েছে ওই কথা বললে তো সবাই সুদের সঙ্গে জড়িত কিন্তু সরাসরি সুদের কারবার করে না এমন মানুষের সংখ্যা কিন্তু কম এইভাবে আমাদের জন্য ইন্টারেস্ট সুদটা একটা বালায় আম হয়ে গিয়েছে এরপরে আরও অন্য যে সমস্ত বিষয় আপনি মনে করেন নিজের চোখকে যারা নিম্নগামী করে রাখে না অন্য মহিলাদের দিকে তাকায় এবং মহিলাদেরকে দেখে খুশি হয় অথবা মহিলারা পুরুষের দিকে তাকায় এবং পুরুষদের দেখে খুশি হয় এই যেটা এটা কবিরা গুণা আল্লাহ সরাসরি এটা থেকে নিষেধ করেছেন কাজেই এগুলো আমরা সব কিছু জানি কিন্তু জানার পরেও কিন্তু আমরা এই গুণাগুলো একের পরে এক একের পরে এক আমরা করে যাই সগিরা গোনা যেটা সগিরা जेटा छोट गुना आपनर मन करें ये बड़ को गुनाह ना कि आपनर थके जाए जेमन आपनी मन करें को सुन्नत केड़े दिस हटात कर अपनी पालन करते क्योंकि इच्छा करना यहाँ अपनारेर भूले अथवा अलसतार कारण यारगीरा गुणा हो गो विषय आपनी करलें जेटार कारण अपनी हम लिस्टर मध्य पड़े ना कि अपनी बुझते पर इन गुनाहर क्ज ए रकम छोटो छोटो गुणा जेगुलो आसे सेगुलो के अल्लाह रबुल्ला आलमीन माफ कर दिन साधारण अपनारबादतर कारण स्वगीगुना माफ हो जाए अपनी भलो आमल करार कारण स्वगीरा गुना माफ हो जाए एक नाम नाम मध्य गुणा जाए नाम माफ है एक जुमा जुमा पर्त दुई जुमार मजखने जे गुना है माफ हो जाए एक रमदन थक रमदन पर्तखने जे गुणा हैल्लाह रबुल्ला आलमीन माफ कर दें এক ওমরা থেকে আরাক ও এক হজ থেকে আরাক এক হজ এর ছোট গোনা যেগুলো হয়ে যায় আল্লাহ সুহানোকে এই আবাদতের কারণে মাফ করে দেন এবং আল্লাহ হাসানাত নিশ্চয়ই ভালো কাজ ইউজ হেবিনা খারাপ কাজগুলোকে দূর করে দেয় সাইয়াদ হলো সলা এর যারা উপদেশ নিতে চায় তারা উপদেশ নিয়ে নিবে এখান থেকে আমার ভাইরা বুখারিতে এক স্ত্রীর সঙ্গে মিলামেশা করে ফেলেছেন কিন্তু এরপরে মিলামেশা করার পরে উনি বুঝেছেন যে বিশাল ক্ষতি তিনি করে ফেলেছেন বড় অন্যায় করে ফেলেছেন নবী সাল আলহি ওয়াসাল্লামের মসজিদিকে বললেন ইয়ার্লা নিজেকে ধ্বংস করে দিয়েছি আল্লাহ রসুল বলেন অপেক্ষা কর অপেক্ষা করার পরে নামাজের টাইম হলো এই লোক নামাজ পড়ল নামাজ পড়ার পরে রসুল্লাহ সাল্লাইকে বললেন লোকটা কোথায় গেল নবী তাকে বললেন তোমাকে এই রোজার কাফারা দিতে হবে ইয়া রসুল্লাহ আমি কাফারা কোথেকে দেবো আমার তো কিছু নাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি অপেক্ষা করো আল্লাহ নবীর কাছে সদাকার মাল আসলো এই মাল তাকে দিয়ে দিলেন মাল দিয়ে দেওয়ার পরে বললেন যে তুমি এক কাজ করো মদিনাতে যারা গরিব মানুষ আছে ফকির আছে তাদের মধ্যে তুমি এটা বন্টন করে দিও তখন বলল ইয়া রসুল্লাহ আল্লাহর কসম করে বলি মা বা ই না হেদিন আফ করামিনী এই দুই মদিনার পাহাড় হার্ফিয়া এবং হাদিসের মধ্যে এসেছে তখন বলে এক কাজ করো তাহলে এই খাবার দাবার এগুলো তুমি ঘরে নিয়ে যাও এবং তোমার ফ্যামিলিকেই খাওয়াও তোমার থেকে গরীব যখন আর ওই মদিনার মধ্যে কেউ নাই তখন আর কি করবা তুমি এটাকে ঘরে নিয়ে যাও এবং তুমি তোমার ফ্যামিলিকে এটা খাওয়া হও এখন কোশ্চেন হলো এটা দুনিয়ার যেই শাস্তি দেওয়া হয় এই শাস্তির কারণেই কি তার আখেরাতেও কি তার মাপ হয়ে যাবে নাকি আখেরাতে আল্লা সুবাহ হল আরও শাস্তি দেবেন এটা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো যে যারা এরকম কবিরাগোনা করেছে আর তা করে নাই তারা কি খালেদ মোহাল্লাদ না আর হয়ে যাবে কি যাবে না তার অর্থ হলো যারা কবিরা গোনা করে তাদের অবস্থানটা কি হয় প্রথমত হল এই ব্যাপারে অলামাই কেনের মধ্যে মত পার্থক্য রয়েছে আহলসুল্লাত জামায়াতের মতামত যে হলো এটা যারা কবিরা গোনা করে তারা অনেক বড় অন্যায় করেছে নো ডাউট কিন্তু ইসলামের ভিতর থেকে তারা বের হয়ে যায় না বরং স্টিল তারা ইসলামের মধ্যে থেকে যায় তাকে তওবা করতে হবে তার পানিশমেন্ট হবে সব কিছুই হবে তওবা না করলে অথবা পানিশমেন্ট না হলে আল্লাহ রবীন্দ্র জাহান নামে তাকে পানিশমেন্ট দিবেন কিন্তু যেহেতু সে মুসলিম ছিল এই মুসলিম থাকার কারণে কোনো না কোনো একদিন আল্লাহ সব তে জাহান নাম থেকে বের হয়ে তাকে জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন কারণ কবিরা গুণা করার কারণে কোনো ব্যক্তি এখান থেকে বের হয়ে যায় না ইসলাম থেকে বের হয়ে যায় না এটা মুখ রিজমিনাল মিল্লা হয় না বরং ইসলামের মধ্যে সে থেকে যায় মাতাজিলাদের মতামত হলো এরকম যেই লোক কবিরা গুনা করে তার জন্য মঞ্জিলা বাইনাল মঞ্জিলা তাইন হয়ে যায় সে ইসলামের ভিতরেও থাকে না কুফরের মধ্যেও গিয়ে ঢোকে না মাঝামাঝি থেকে যায় পরবর্তীতে জীবনে সে কি করে তার উপর এটা ডিপেন্ড করে আর খাওয়ারদের মতামত হলো যে না যেই লোক কবিরা গুনা করে সে ইসলাম থেকে বের হয়ে যায় সে কেয়ামতে একদম সে খালেদ মুখাল্লাদ ফিন্নার হয়ে যাবে চিরদিন তাকে জাহান থাকতে হবে আর মহতাজারা মনে করে যে জান্নাত এবং জাহান নামের মাঝখান এসে থাকবে যেহেতু মঞ্জিলা তাম্বাইনাল মঞ্জিলা তাইন যে দুই মঞ্জিলের মাঝখানের মঞ্জিল এসে থাকবে এই জন্য এটা নিয়ে মূলত ডিবেট রয়েছে কিন্তু আহলে সুলনাতুল জামা আজ যেহেতু আমরা আমাদের আকৃদা হলো এটা কবিরা গুনা কেউ করে বসলে তার ইমানের বিরাট ক্ষতি হয়েছে সে বড়ো অন্যায় করেছেন নো কিন্তু ইসলাম থেকে সে বের হয়ে যাবে না ইসলামের বাউন্ডারির মধ্যে থাকবে দুনিয়ার নিয়ম অনুযায়ী শাস্তি হলে তো হবেই এরপরে আখেরাতে হয়তো আল্লাহ সুহানা হুয়াত তাকে আল্লাহ মাফ করে দিবেন আর না মাফ করলে আল্লাহ জান যে কোন না কোনবারের সঙ্গে বলেছে একদিন না একদিন অনেক পানিশমেন্টের পরে হলেও একদিন না একদিন আল্লাহ সুহানা হুয়া তাহ তাকে যাওয়ার সুযোগ করে দিবেন এটা আল্লাহর একটা মহাসি হয়ে যাই আর তারা হলো সব থেকে বড় দুর্ভাগা যারা পারমান্টলি হোল লাইফের জন্য কবিরা গুনাকে করে নেয় আপনি সুদের সঙ্গে কারবার করেন সারা জীবন আপনি পারমানেন্টলি কবিরাগুনা করতেছেন আপনি রেগুলারলি মানুষকে মারেন আপনি বড় সন্ত্রাসী আপনি রেগুলার এটা করছেন একজন তার জীবনের জন্য জেনাকে বেছে নিয়েছে নারী হোক পুরুষ হোক নাউজুবিল্লা আপনি কন্টিনিউয়াসলি কবিরা গুনা করছেন এরা কিন্তু বড় দুর্ভাগা এরা কিন্তু আনফর্চুনেট পিপল আল্লাহ সুফানা হুয়াত আল আমাদের সবাইকে কবিরা গুনাগুলো থেকে বিরত থাকার তৌফিক দিন আমাদের জীবনকে আল্লাহ রবাহ আলমিন কুরআন আল্লাহকে সুন্দর করে দিন আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক সুক্রিয়া আসসালামু আলাইকুম জাহাঙ্গীর